created with free version for non-commercial use. Janabatmanne Goshul je pharoz hai shahava shirkkaran ne athwa shahava shirkkaran ne eshampur ki yo masail se te Goshul ho je birju nirgotu hai se birjar birjar bidhan ho তো এ হিসে বীর্যের বিধান এসেছে যে বীর্য যদি কাপড়ে লেগে যায় তো আপনি কি রকম কাজ করবেন কিভাবে তিনি বলছেন কোন তো জানাবাত রসুল্লাহ সাল্লাম আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাপড় থেকে জানাবাত ধুয়ে দিতাম মানে বীর্য কি করতাম ধুয়ে দিতাম বীর্য ধু দিতাম এখানে মানে যেই পানি নির্গত হইলে মানুষের উপর গোসুল ফরজ হয় জানাবাত শুক্রবিন্দু রসুর কাপড় থেকে আমি বীর্য ধুয়ে দিতাম ফায়াকুর সলাত অতপর তিনি সলাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন ওয়াই বুক আলমাই ফি সি তখন পানির দাগ তার কাপড়েই থাকত তার মানে ধোয়ার পরে শুকানো এইরকম কিছু করতাম না ধুয়ে দিলাম সাথে সাথে হ্যাঁ হাট মসজিদে নামাজ পাওয়ার জন্য বাক্যে রয়েছে আমি রসুল্লাহ কাপড় থেকে খচিয়ে দিতাম খচানো এটাকে ঘষা দাও এটাকে আর কোনো ভাষা হ্যাঁ রগড়ে দেওয়া ঘুষিয়ে দেওয়া হ্যাঁ বললাম কি বলিস আমি বলিলাম না এটাকে খোঁচানো বলে হ্যাঁ ঘুষিয়ে দিতেন খুঁচিয়ে দিতেন শুকিয়ে যেত তখন কাঁচা জিনিস তো করা যাবে না শুকিয়ে যেত আর বীর্য এত গাঢ় হইতো আর বিশেষ করে যারা খেজুর খায় খেজুর অত্যন্ত শক্তিশালী এই ক্ষেত্রে তো বীর্য খুব কাঢ় হইত আর যে যত বেশি শারীরিক দিকে দুর্বল হয় তার বীর্য তত বেশি পাতলা হয়ে যায় তরল হয়ে যায় তো আজকাল আমরা এত দুর্বল যে আমাদের অধিকাংশ মানুষের বীর্যের অবস্থা কিরকম পেশাবের সাথে বা মাজির সাথে বীর্যের সামান্য হয়তো পার্থক সম মজি আর বীর্যে মানিতে পার্থক্য করতে পারে না কিন্তু বীর্য খুব গাঢ় হইত যার ফলে কাপড়ে লেগে গিয়ে শুকিয়ে গেলে সেটা যেমন কাস্পোটা শুকিয়ে গেলে একবারে দাগ হয়ে গাঢ় হয়ে বসে থাকে জমাট বাঁধা ওইরকম জমাট বাঁধা অবস্থায় থাকলে সেটাকে আহ দেওয়া আহ খচিয়ে দেওয়া খটিয়ে খটিয়ে উঠিয়ে দেওয়া এটা যায় তো এই কাজটি করতেন আয়সর আল্লাহ তালা ফারকান মানে সুন্দর করে আমি খটিয়ে দিতাম বা খচিয়ে দিতাম ঘ দিতাম আর তারপরে তাতেই তিনি সলা নামাজ পড়তেন আর ধুইতেন না আর না হাদিস তাহলে আমি ধুইয়ে দিতাম ধুইয়ে যখন দিতাম শুকানোর কোনো অপেক্ষা ছিল না ধুয়ে দিলাম সাথে সাঁতে চলে গেলেন নামাজ পড়ার জন্য আর কখনো কখনো নবীকার কাপড় থেকে কি করতেন হ্যাঁ খচিয়ে দিতেন খেন যেটাই বলেন ঘষা দিয়ে আর তারপরে আর না ধুয়ে নামাজ পড়াতে চলে যেতেন দাগটা বা জমাট বেঁধে ছিল ওইটা উঠে গেল উঠে গেল কিন্তু দাগ তো উঠবে না যে আসল দাগটা কাপড় থাকে ওটা থাকতোই ওটা থাকতো দাগ থাকতো লক্ষণ থাকতো যে এখানে কিছু লেগেছিল থাকতো তারপরে নামাজ পড়াতে চলে যেতেন এইভাবে কি খটিয়ে দিলে বা ঘষিয়ে দিলে পাক পবিত্র হয়ে যায় যদি না পাক হয় জিনিসটা তো শুধু দিলে কি না ইয়ে হয়ে যাবে পাক হয়ে যাবে গাঢ় হয়ে জমাট বাঁধা যদি রক্ত লেগে থাকে আপনার কাপড়ে রক্ত জমাট বাঁধা রক্ত লেগে থাকে আর রক্তটাকে ঘষা দিলেন রক্তা তো কি পাক হয়ে যাবে পাক হবে না কারণ রক্ত না পাক রক্ত না পাক হবে না তো এই হাদিস হচ্ছে মজবুত দলিল যে বীর্য নুফা পাক নাপাক নয় পবিত্র সেটা অপবিত্র নয় জি হাদিস সহি আর নবী করিম সাল সাল্লামের বীর্যর ক্ষেত্রে দুই রকমের আমল ছিল কখনো কখনো ধুয়ে দিতেন আর কখনো কখনো শুধু ঘষা দিয়ে বা খচা দিয়ে উঠিয়ে দিতেন একটু ওপরে যেটা জমে থাকছো আর তারপরে নবী করিম সাল তাতেই নামাজ পড়তেন এখন এই নাপাক বলেছে তারা তাদের দলিল ধুয়ার হাদিস ধুয়ার হাদিস টা শুধু নিয়েছে আহমাদ আহুল হাদিস আহলুল হাদিস মানে দুটোই মহাদিস নাকি রাম এবং আহ হাদিস মানে যারা হাদিসের অনুসারী। তারাও হাদিস এই ভাষায় এক নতুন কিছু লোকেরা পয়দা হয়েছে যারা বলছে আহরুল হাদিস মানে শুধু মহাদ্দেশিন কথাটি ভুল এবং বিভিন্ন কিতাব আত্মি গভীরভাবে পড়াশোনা এরা করে না অল্পই কিছু হয়তো পড়াশোনা এদের যার ফলে এ ধরনের কথা বলেছে আহরুল হাদিস মানে দুটি হয় আহেল হাদিসের এতলাখ বা প্রয়োগটি দুই ক্ষেত্রে হয়ে থাকে আহিলহাদিস মহাদ্দকে বলা হয় যারা হাদিসই পেশা হাদিসের খেদমত করা যাদের পেশাদ অর্থাৎ মহাদ্দ কেরাম তারা প্রথম নম্বরে আর যারা তারা এবং নতুন ব্যবহার করা শুরু করেছে হয়তো একশো বছর থেকে সেই জন্য এদের কোন অস্তিত্ব ছিল না সাহাবাই কারামদের যুগে তো কোনো মজাহ ছিল না তাবেইনদের যুগে মজাহ ছিল না তাবে যুগে মজাহ ছিল না তারপরে প্রত্যেক ইমামের ভক্ত ছাত্র পয়দা হইলেও তারা তকলিদকে জরুরি মনে করতেন না চতুর্থ শতাব্দী পর্যন্ত যেমন ছাত্র ছিল এবং যে যার ছাত্র তার ভক্ত ছিল আবহানিফা ছাত্র আবু হানিফা ভক্ত সাফির ছাত্র সাফির ভক্ত মালিকের ছাত্র মালিকের ভক্ত হ্যাঁ আরম্বালের ছাত্র আহম্বাল ভক্ত স্বাভাবিক হবে যারা যার কাছে লেখাপড়া তার থেকে একটা প্রভাবিত থাকবে তাদের একটা প্রভাব একটা থাকবেই এবং তাদের দলিল যেহেতু তৃতীয় মানে তিনশো বছর পর্যন্ত ছিল চতুর্থ শতাব্দীতে চতুর্থ শতাব্দী বলতে তিনশো থেকে চারশো বছর মধ্যে এটা হচ্ছে শতাব্দী তাই না তিনশো থেকে চারশো পর্যন্ত এই সময়টাতে তাকলে মানে কোন একটা এমামের এই চার এমামের মধ্যে এক এমামের অন্ধ অনুসরণ করে মজহাব ফলো করতে হবে হানফি হইতে হবে অথবা সাহাফি হইতে হবে অথবা মালিকী হইতে হবে হামবেলি হইতে হবে এই বিদাতটা শুরু হয় তার আগে বন্ধ শুরু হয় এটা কখন বিদাত ভালো করে শুনে রাখেন যখন বলবেন যে মাস্ট একটা মজাব ধরতে হবে এটা বিদাত আর মজহাবের আপনি খেদমত করবেন এটা হচ্ছে বিদাত মজাবের গোড়ামি করবেন এটা বিদাত পক্ষ নেবেন আপনি সেইটাকে সমর্থন করার জন্য এবং সেটাকে সহিান খুঁজা খুঁজি করবেন যার নাম আরবি শব্দি মজাহাবি তাসুব মহাবি গোড়ামি মজহাবি পক্ষপাতিত্ব এটি হচ্ছে এর এরকম একটা খুব সুন্দর কয়েকশো পৃষ্ঠার পাঁচ কিতাব আছে আহ দেশের একজন আলমের লিখা ঘামির কুফল গুলি ওই কিতাব উল্লেখ করা হয়েছে তো এখন দেখা যাক তো দুই দল হইলো তাহলে হ্যাঁ এই দলের সাথে শেখ হল তাইমা মহাক যিনি চার মজহাব পড়াশোনা করার পরে তিনি সহিতাকে করেছেন। সহিংশ ভাবে তিনি হামবেলি মজাহের লোক ছিলেন এই এইরকম আরো বহু গবেষকরা কি বলেছেন তারা এলা তাহার এ দিয়ে গিয়েছেন তার এই যে মানি পবিত্র এই মতের দিয়ে গেছেন। গিয়েছেন মোস্তাদ আদিল্লা কাসা বহু দলিল তারা পেশ করেছেন মিনহা তার মধ্যে মায়াতি একটি দলিল এ যে এখানে সহি মুসলিমের হাদিসে আল্লাহ কি করতেন হ্যাঁ জি খেয়ে দিতেন ঘষা দিয়ে উঠিয়ে দিতেন আর রয়েছে যে তিনি করতেন কি শুকিয়ে যখন যেত এজাক শুকনো যখন থাকতো তখন বেজুফর নগ দিয়ে এইভাবে নখ দিয়ে উঠিয়ে ফটিয়ে দাও নখ দিয়ে উঠিয়ে দাও জি উঠিয়ে দিতেন দলিল এটি বুঝছেন দুই নম্বর দলিল হচ্ছে মান সৃষ্টির মূল প্রত্যেক মানুষ আদম হাওয়া আর ইসা আল ইসাল্লাম এই তিন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ পয়দা হয়েছে মানি থেকে শুক্রবিন্দু থেকে ঠিক আছে যে মানব জাতিকে আল্লাহ বলছেন সম্মানিত করেছে আমাদের বক্তাদের কথা জাহিদদের কথা মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন জেহালতের কথা ভুল কথা কি বলবেন ঘৃণীত পানি আমি মাই মেহিনাজ বলতে পারলেন না যদি না পাকি হইতো তো আল্লাহ এত পেরেছানি তোমদ কেতালাফে কেন রাখবেন হ্যাঁ কোরআনে আল্লাহ বলে দিতেন বলতে পেরেছেন আল্লাহ তো মাহিন বলেছেন মাহিন্ত ঘ তুচ্ছ পানি যে হ্যাঁ তো এই জন্য মানি হচ্ছে কেমন পোটার মতো কাশের মতো যার কাস ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ হয়তো কোন রকম করে ভিতরে চলে গেলে অসুবিধা নেই কিন্তু যদি চলে আসে মুখের ভিতরে আর রাখতে পারবেন না গিলতে পারবেন না হ্যাঁ গিলতে পারবেন না ফেলতে বাধ্য কোথায় যে ফেলবো তারপরে আপনার কাপড়েও যদি কখনো ধুয়েন ওই কাপড়টা আবার ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না ধুয়ে রুচি হচ্ছে না কর জিনিস ওই রকমই মানে হচ্ছে একেবারে কাস পটার মত তারপরে কত সতর্ক করেছেন তোমরা পেশাব থেকে সাবধান অধিকাংশ কবর আজব আজাব যে পেশাবের কারণে হয় এ কথা নবী বলেছেন কিন্তু একটিও তো হাদিস বলেনি যে সাবধান তোমরা মানি থেকে যেমন পেশা বেরোয় বীর্যেরোয় কোন হাদিস সাবধান তোমরা মানি থেকে কারণ এটা হচ্ছে তোমাদের নাপাকির কারণ যাতে তোমাদের হবে না তো নাই। ধুয়ার হাদিস যে হানা আর আর মালিকীরা পেশ করেছে ওর জবাব কি কোন কিছু ধোয়া মানে নাপাক না পাক কোনো কিছু ধুয়ে ফেলা মানে না পাক ডেকে থাকলে ধুই না আমরা এতে অ্যালার্জি হবে না আপনার এতে ধরেন কাস্পটা লেগেছে আমি নিজে তাড়াতাড়ি ধুইবো আবার ওইটাকে ব্যবহার করব না হইতে এটা রুচির খেলাফ না কিনা কাশ্পটা আমি ধুইবো ওই রকম বীরজল লেগেছে কাপড়ে ধুইতে হবে তো নবীসাল কাপড় থেকে কখনো কখনো ধুয়েছেন বলছেন যেমন আবু হানিফা শাফিমালিক আহমদ কেও বলেনাও বলে না যে কাসপোটা না পাক একটা হচ্ছে তাহারাত একটা হচ্ছে নাজাফা তাহারাত পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হবে নাপাক বস্তু থেকে ঠিক না আর নাজাফা হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা যেমন নাপাক বস্তু থেকে করতে হয় তেমনই ঘৃণ বস্তু থেকে করতে হয় মোস্তাক জারাত যেগুলোকে মানুষের রুচিকর মনে করে না যাতে মানুষের ঘৃণা হয় রুচি হয় না সেগুলো থেকেও কি করে পরিচ্ছন্নতা লাভ করে মানুষ সেই জন্য কখনো কখনো ধুয়েছেন কখনো কখনো কি করেছেন এই হাদিস থেকে বোঝা গেল তাহারাতুল মানি এই হাদিস থেকে বোঝা গেলো যে মানি পাক ভাষ্যকারি মেরাল বাদান শরীরে লাগলো ধোয়া জরুরি নয় শরীর থেকেও খটিয়ে ফেলে দিতে পারেন আর কাপড় থেকে ফেল করতে হবে দূর করতে হবে যদি কাঁচা হয়ে থাকে তাহলে শুকিয়ে গিয়ে থাকে তাহলে ঘষা দিলে অথবা খোঁটা দিয়ে উঠিয়ে দেওয়া যায় জি জি উঠিয়ে দেওয়া যায় এই ছিল হাদিস এবং হাদিসের